বিস্মিল্লি রহ্ম নির্লা হমী হমী তিল কিত বিমিন হকি এই কিতাব आकाश मंडलियों पृथ्वी एह मध्यवर्ती समस्त किचुई भाव निर्दिष्टकाल सृष्टि करियाँ कंतु काफिर उजेषय सतर्क कर मुख फिर नए উল অন মিদি অরুণি মদ হলকু মিন অম্লুম শির্কু ফি সমূ নি বিখিত বিবলি হদি মি মিন ই तुमरा आल्ला जहाँ डाक कथा भाविया देखिए इृथिवीते आकाश मंडली उशीदारित्व आती कित अथवा परस्परागत को ज्ञान थकिले तुम्हरा निकट उपस्थित करो जो तुमरा सत्यवदी हो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 وَيُغْلِي وُحُودَ الْعِبَادَةِ وَأَشْكَالُ قُرْبِهِ وَإِذَا تُتلى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ كَفَرُوا قَالَ الَّذِينَ كَفَرُوا لِلْحَقِّ لَمَّا جَاءَهُمْ هَذَا سِحْرٌ مُبِينٌ যখন উহাদের নিকট আমার সুস্পষ্ট আয়াত সমূ আবৃত্তি করা হয় এবং তখন কািয়া বলে ইহা তো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 সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত। আমার মধ্যে সাক্ষী হিসেবে এবং তিনি ক্ষমাসীন পরম দয়ালু বিকুম।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 উলয় ইন مِثْلِهِ فَآمَنَ ভু বিশিদুবনি ইস্র ইসলিহীিফম ইহল দিল কৌম্বালিমী तुमरा भाविया देखो किल्ला निकट हईते अवतीर्ण हाथ थके तुम्हरा इहाते अविश्वास कर अथच बन इसराइल इनुरूप कितना सम्पर् दियाँ विश्वास स्थापन कर तुम्हरा उ प्रकाश करोले तुम्हारे परिणाम की हईबे निश्चय आल्ला जालिम दे के सत्पथेचाल करें মুমিনদের সম্পর্কে কাফিররা বলে যদি ইহা ভালো হইতো তবে তাহারা ইহার দিকে আমাদেরকে অতিক্রম করিয়া যাইতে পারিত না আর যখন উহারা ইয়া দ্বারা সৎপথ প্রাপ্ত হয় নাই তখন তারা অবশ্য বলিবে ইহা তো এক পুরাতন মিথ্যা ইয়ার পূর্বে ছিল মুসার কিতাব আদর্শ ও অনুগ্রহ স্বরূপ আর এই কিতাব ইয়ার প্রত্যয়নকারী আরবি ভাষায় যেন ইহা জালিমদেরকে সতর্ক করে এবং যাহা সৎকর্ম করে जहारा बोले प्रतिपालक तो अल्लाह अतपर अबिचलित था भय तहारा दुखित हईबे তাহারা তাহারাই জান্নাতের অধিবাসী সেখানে তাহারা স্থায়ী হইবে তারা যাহা করিত دار પુરষ্কার سر و وصينا الانسان بوالديه احسانا حملته امه كرها ووضعته كرها وحمله وفصاله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 ইল من المسلمين আমি মানুষকে তাহার মাতা পিতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়াছি তাহার জননী তাহাকে গর্বে ধারণ করে কষ্টের সঙ্গে এবং প্রসব করে কষ্টের সঙ্গে তাহাকে গর্বে ধারণ করিতে ও তাহার স্তন্ন ছাড়াইতে লাগে তিরিশ মাস ক্রমেশে যখন পূর্ণ শক্তি প্রাপ্ত হয় এবং ৪০ বছরে উপনীত হয় তখন বলে হে আমার প্রতিপালক তুমি আমাকে সামর্থ্য দাও कृतज्ञता प्रकाश करतान सन्त सत्कर्म परायण करवश आत्मसमर्पणकारी अंतर्भुक्त আমি ইযাদেরি সুকৃতিগুলি গ্রহণ করিয়া থাকি এবং মন্দ কর্মগুলি ক্ষমা করি تهارا جاننات باشدر انتر بھوکتو یہ در کے جے پروتسو دی دیا ہویا چه تهار شدو والذی قال لی والدائه افل لکما اتعداننی ان اخرج وقد خلت القرون من আচায়ানিন ওজ কল করু কবলিউমস্তীন কমক ই আর এমন লোক আছে যে তাহার মাতা পিতাকে বলে আফসোস তোমাদের জন্য তোমরা কি আমাকে এই ভয় দেখাইতে চাও যে আমি পুনরুত্থিত হইব যদিও আমার পূর্বে বহু পুরুষ গত হইয়াছে তখন তাহার মাতা পিতা আল্লাহরের নিকট ফরিয়াদ করিয়া বলে दुर्भोग तुम् तुम विश्वास कर ইহাদের পূর্বে যে জিন ও মানব সম্প্রদায় গত হইয়াছে তাহাদের মতো ইহাদের প্রতিও আল্লাহর উক্তি সত্য হইয়াছে ইহারাই তো ক্ষতিগ্রস্ত কর্মের পূর্ণ প্রতিফল দিবেন এবং তাহাদের প্রতি অবিচার করা হইবে না أذهبتم طيباتكم في حياتكم الدنيا واستمتعتم بها فاليوم تجزون عذاب الهوم যেদিন কাকে জাহান নামের সন্নিকটে উপস্থিত করা হইবে সেই দিন উহাদেরকে বলা হইবে তোমরা তোমাদের পার্থিব জীবনে সুখ সম্ভার পাইয়াছ এবং সেইগুলি উপভোগও করিয়াছ सूतरा आज तुम्के दे हईबे अवमाननकर शस्ति कारण तुम्हरा पृथ्वी अन्याय प्रकाश करिया तुमरा छो सत्यद्रोह চুদু ইম্লা আল্লাহ চব্বুদু ইম্লাহ ইন আদ সম্প্রদায়ের কথা। যাহার পূর্বে এবং পরেও সতর্ককারীরা ছিল। সে তাহার আকাববাসী সম্প্রদায়কে সতর্ক করিয়াছিল এই বলিয়া তোমরা আল্লাহ ব্যতীত তাহার ইবাদত করিও না আমি তো তোমাদের জন্য মহা মহাদিবসের শাস্তির আশঙ্কা করিতেছি উহারা বলিয়াছিল তুমি কি আমাদেরকে আমাদের দেব দেবীর পূজা হইতে নিবৃত করিতে আসিয়াছ তুমি সত্যবাদী হইলে আমাদেরকে যাহার ভয় দেখাইতেছো তাহা আনয়ন কর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 उ तो मेघ हम बिस्टिदान कर हुदाई तो ताहा जहा तुम्हारा तौरान्वित कर चाहिया झड़ इत रही मर्मतुर शिदम يرك كل شيء بأمر لا يرى إلا مساكنهم كذلك نجزي القوم المجرمين الله নির্দেশে এই সমস্ত কিছুকে ধ্বংস করিয়া দিবে অতএব উআদের পরিণাম এই হইল যে উআদের বসতিগুলি ছাড়া আর আমি অপরাধী সম্প্রদায়কে প্রত্যন্ন ও হুম সব সৌম হুম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 उहरा आल्लू के अस्वीकार जहाट्टा विद्रुप कर तुम्हारे चतुष पार्श्वर्ती जनपद समूह उभिन्न भाव निदेशना बलिवृत कर আল্লা সান্নিধ্য লাভের জন্য আল্লাহর পরিবর্তে যাহ ইলাহ রূপে গ্রহণ করিয়াছিল তারা উহাদেরকে সাহায্য করিল না কেন বস্তুত উলা হইয়া গেলভাবনের পরিণাম এইরূপে فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِمْ مُنذِرِينَ করো আমি তোমার প্রতি আকৃষ্ট করেছিলাম একদল জিনকে যারা কুরআন পাঠ শুনিতেছিল যখন ওরা তাহর নিকট উপস্থিত হইল ওরা বলিল চুপ করিয়া শ্রবণ করো যখন কুরআন পাঠ সমাপ্ত হইল ওরা ወደ সম্প্রদায়ের নিকট ফিরে গেল সতর্ককারী রূপে কলুয় কৌমন ইন্ন স্নব উঁমি বাদিমুষ ইন কিতব ঊিলমি বাদিমুষ মুসদি কলিম يَدَيْهِ নয় দৈহী ইক সম্প্রদায় আমরা এমন এক কিতাবের পাঠ শ্রবণ করিয়াছি যাহা অবতীর্ণ হইয়াছে মুসার পরে ইহা উহার পূর্ববর্তী কিতাবকে প্রত্যয়ন করে এবং সত্য সরল পথের দিকে পরিচালিত করে জিবুদয় আজিবুদয় মিনু বিহিফির লুম জুনু বিখুমাজ হে আমাদের সম্প্রদায় আহ্বানকারীর প্রতি সাড়া দাও এবং তাহার প্রতি বি ह जदि आल्ला दिखे आह्वानकारा ना दे तब से पृथ्वी आल्ला अभिप्राय व्यर्थ करते आल्लातीतीतर को सहा्यकारी थकिबे उपष्ट विभ्रांति रही অলম্য রী হ অর্লম্যায়ল কিহিন মৌত على ই হুয়ালিষ ইদ হরাকি অনুধাবন করেনা যে আল্লাহ যিনি আকাশ মণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং এই সকলের সৃষ্টিতে কোনো ক্লান্তি বোধ করেন নাই তিনি মিথির জীবন দান করিতে সক্ষম বস্তুত তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান ওয়া ইয়াউমা ইউরাদ্বুল্লাযীনা কাফারু আলাল নার আলাইসা হাযা বিল হক ক্বালু বালা ওয়া রাব্বুনা যেদিন কি উপস্থিত করা হইবে জাহান নামের নিকট সেই দিন উহাদেরকে বলা হইবে ইহা কি সত্য নয় উহারা বলিবে আমাদের প্রতিপালকের শপথ ইয়া সত্য তখন তাহাদেরকে বলা হইবে শাস্তি আস্বাদন কর কারণ তোমরা ছিল সত্য প্রত্যাখ্যানকারী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 ইল্লাল তুমি ধারণ করো যেমন ধৈর্য ধারণ করিয়াছিল তুমি জন্য তরা করিও না উহাদেরকে যেই বিষয়ে সতর্ক করা হইয়াছে তা তাহা দিন উহারা প্রত্যক্ষ করিবে সেদিন উহাদের মনে হইবে উহারা জনক দিবসের এক দণ্ডের বেশি পৃথিবীতে অবস্থান করে নাই ইহাক ঘোষণা पापाचारी सम्प्रदाय के ध्वस कर हईब